সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আমাদের ধারাবাহিক আলোচনার আজকের চব্বিশতম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব এবং ফজিলত এবং এখানে জ্ঞান বলতে ইসলাম ঈশ্বরীয়তের জ্ঞানকে আমি বুঝিয়েছি সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রব্বুর আরামীন কোরআনুল করিম নাজির শুরুতেই শুরুতে মহান রব্বুর আলমিন তার ইমানদার বান্দাদেরকে জ্ঞান অর্জনের জন্য আদেশ করেছেন উৎসাহ দিয়েছেন সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটি হচ্ছে পর তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং পড়তে বলেছেন আল্লাহ পড়তে বলেছেন আর পড়াটি হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম সোপান বা প্রথম পদক্ষেপ সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ জ্ঞান অর্জনের গুরুত্ব এবং ফজিলত এ বিষয়টি সংক্ষিপে বলা কঠিন তারপর আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব জ্ঞান অর্জনের গুরুত্বের বিষয়টি হচ্ছে এভাবে আমাদেরকে বুঝতে হবে যতটা জ্ঞান অর্জন ব্যতীত একজন ব্যক্তির জন্য সঠিকভাবে এবাদত বন্দীগী করা সম্ভব নয় ততটা জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তারা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন জানা ফরজ তেমনি ভাবে হালাল হারাম সে বিষয়গুলো আমাদের জানা ফরজ তেমনিভাবে ভাবে মহামারতের যে বিষয়গুলো মানব সমাজে চলতে গিয়ে আমা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো এবং সেই ক্ষেত্রে ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছেন এবারে আসুন জ্ঞান অর্জনের গুরুত্বের সাথে সাথে ফজিলতের বিষয়টি আমরা জানার চেষ্টা করি জ্ঞান অর্জনের ফজিলতের বিষয়টি বলতে গেলে প্রথমেই যে হাদিসটা আমাদেরকে উল্লেখ করতে হয় যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো যে ব্যক্তি পথ চলো যেই পথে সে জ্ঞান অর্জন করে এই জ্ঞান অর্জনের জন্য পথ চলার কারণে আল্লাহ তালা তার জন্য জান্নাতে পৌঁছার পথ সহজ করে দেন সুলান আল্লাহ একজন ব্যক্তি জান্মিনের পথে পা বাড়ায় সহজ করে দেন আল্লাহ অন্য আয়তে বোঝেন আল্লাহ বোঝেন এরফলাদ আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন যিনিমানদার দেখবেন দুনিয়াতে নির্ভরযোগ্য কানাম যারা ইতিমধ্যে গত হয়ে গেছেন আমাদের সালবে সালহীন বড় বড় কানাম আজও পর্যন্ত শত শত বছর যারা অতিবাহিত হয়ে গেছে যাদের ইন্তিকাল হয়ে গেছেন হাজার বছর আগে কিন্তু সম্মান করে। ইমাম শাহি ইমাম মালিক এই ধরনের বড় বড় ওলামা ইকরামদের এবং তাদের পূর্বে সাহাবা ইকরামদের লোকেরা শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের জন্য দোয়া করে যখন বলে ইমাম বুখারীর সাথে সাথে রহিম ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী এবং আবু হানিফ রহমি এইভাবে তাদের কথা স্মরণ করার পাশাপাশি তাদের জন্য দোয়া করতে থাকে এটাই আল্লাহ তালা বলছেন রাজ তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুবান রবুর আলমিন এভাবেই আলিমদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়ে থাকেন দুনিয়াতে এবং আখেরাতে আখেরাতে তো আসেই আখেরাতে তো দিবেনই দুনিয়াতে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন দুনিয়াতে অনেক বড় বড় সম্পদশালী অনেক বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিরা হারিয়ে যায় কালের পরিবর্তনের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে লোকেরা তাদেরকে ভুলে যায় কিন্তু সঠিক ওলামায় কালাম নির্ভরযোগ ও লামায় যারা আহ এলেবর্জন করেছেন এবং আমল করেছেন সে সকল ওলামাদেরকে লোকেরা যুগের পরে যোগ শরণ করে তাদেরকে লোকেরা শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের জন্য দোয়া করতে থাকে যেটা অন্যদের ক্ষেত্রে হয় না যেমন আমি উদাহরণস্বরূপ বলবো যেমন অর্জন করেছিলেন তখনকার পৃথিবীর বড় বড় রাজা বাসের দুইজনের নাম বলেন তো কেউ বলতে পারবেন না কিন্তু ইমাম মুসলিম রাহমহল্লা তাকে ঠিকই লোকেরা চিনবে তাকে ঠিকই লোকেরা বুঝবে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এভাবেই এভাবেই রব্বুর আলমিন আমরা জ্ঞান অর্জন করবো আল্লাহ তালা যেমন জানার কথা আগে বলছেন ফা আলম আল্লাহ তোমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ ব্য্তিতে সত্যিকার আর কোন এল্লা একমাত্র এলাহ এটা আমাদেরকে যেমন জানতে হবে তেমনি ভাবে জানতে হবে এবং জেনে বুঝে তার ভিত্তিতে আমাদেরকে এমন করতে হবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় মনে রাখা দরকার যে জ্ঞান অর্জন ব্যতীত কথা বলাটা কথা বলাটা বৈধ নয় অর্থাত ইসলামে শরীয়তের কোনো সমস্যা مسائل না জেনে কথা বলা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা রবুনা নবী বলেন তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে তুমি সেখানে তুমি থেমে যেও না এবং সে ব্যাপারে তুমি কথা বলো সবন শক্তি মানুষের দৃষ্টিশক্তি এবং মানুষের সবগুলোকে সমূহ করা হবে অর্থাৎ আমরা যদি না জেনে কথা বলি না করে যদি কথা বলি সে ব্যাপারে আমাদের এবং প্রশ্নের উত্তর দিতে হবে সম্ভাবিত ভাইয়ের সুপ্রিয় বন্ধুগণ সুতরাং না জেনে কথা বলা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এবং আল্লাহ বলেছেন وان انت تشك بالله ما لم ينزل به سلطانا وان تقول على الله ما لا تعلمون ايه আয়াত এই বিতর রব্বুল আলামিন কিছু কিছু বিষয় হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন বেশ কিছু বিষয় তার মধ্যে আল্লাহ তাআলা শিরিকের পরে যেই বিষয়টি উল্লেখ করেছেন শিরিকের পরপরই রব্বুল আলামিন যে বিষয়টি الله ما لا تعلمون যে ব্যাপারে তুমি জানো না সে ব্যাপারে এবং নিজেরাও এমন করতে পারব না অন্যদিকে বলা আগে নিজেরাও তো করতে পারব না এই জন্য সুপ্রিয় বন্ধুগণ আমাদেরকে এলিম অর্জনের গুরুত্ব যেমন বুঝতে হবে ইলিম অর্জনের ফজুলতের দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে তেমনি ভাবে তেমনি ভাবে সঠিক ভাবে আমুল করার জন্য আমাদের কোন সম্প্রদায়ের লোকেরা যখন কোথাও বসে সেখানে গিয়ে যখন আল্লাহ কিতাবকে তালাউত করে সে কিতাবকে জানার চেষ্টা করে স্টাডি করে গবেষণা করে এবং আল্লাহ তিকটবর্তী ফিরেস্তাদের সামনে তাদের কথা উল্লেখ করেন অর্থাৎ তাদেরকে নিয়ে আলমিন অহংকার করেন গল্প করেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এগুলো মূলত মজলিস যেই সকল মজরিস কোরআন এবং সুননা আলোচনা হয় স্টাডি করা হয় পড়াশোনা করা হয় সেই মজরিস্টুরুত্ব বোঝার চেষ্টা করি জ্ঞান অর্জনের মাথায় রেখে সঠিকভাবে আমল করার জন্য জ্ঞান অর্জনের চেষ্টা করি দুনিয়ার জীবনের মর্যাদা এবং আখাতের জীবনের মুক্তি অর্জনের লক্ষ্য নিয়ে আমরা কোরআন এবং সুনার জ্ঞানে জ্ঞানী হওয়ার চেষ্টা করি অবুল আলমাদেরকে সেই তৌফিক দানকিন আমার তৌফিক ইহা ওসাল মোহাম্মদ a um.